बांग्लादेश बीस टीवी बांग्ला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 السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه اجمعين فيديو درشق مندولي اپنانا دیکھشن بانگلاپیس ٹی بھی امراء مدرالو چننا اسلامي ورثوني تی بشوئ اون ایک وثا آگه بولت چلت چه آج کے اسلامي ورثوني تی ریاقتت دیکھ شامیس تی شنگ شرر بھیتوره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 হালাল করে দেওয়া হলো তার মানে আহলে কিতাবরা যদি জবেহ করে মুরগি জবাহ করে খাসি জবাহ করে সেই জবাই করা গোস্ত তোমরা খেতে পারো তাহলে শর্ত হলো নাস্তিক হলে হবে না কিতাব হতে হবে আহলে কিতাব যদি জবেহ করে তাহলে তোমাদের জন্য হালাল আর তোমরা যা হোক করো তাদের জন্য যারা সতী মহিলা মুসলিম সতী নারী এই জন্য দেখো অসতীকে বিবাহ করা যায় না যাদের স্বভাব হলো ব্যবিচার অসতী তাদেরকে বিবাহ করা যায়জ না সতী নারী বিবাহ করতে হবে করলে আলাদা কথা তোবার আগে আপনি একজন ব্যবচারিনীকে বিবাহ করবেন মোহসানা তুমিনা ও তো কিতাব আমিন কাবলি কোম আহলে কিতাবের যদি কোনো সতী নারী হয় সতী নারী তাদেরকে তুমি বিবাহ করতে পারো তাদেরকেও তোমাদের জন্য হালাল করা হলো বিবাহ করতে পারো শর্ত যখন তোমরা তাদেরকে মোহর প্রদান করবে আখদান। প্রকাশ্য ব্যবচার অথবা উপপত্ন রূপে গ্রহণ করার জন্য নয় মোহান আল্লাহ বলছেন ইজা আতাই তুমুহনা মহসিনা গোসা ফেহিনা ওয়ালা মোত্তা আখদান শর্ত হলো যে তাদেরকে মোহর প্রদান করে বিবাহ করে আনবে প্রকাশ্য ব্যবীচার অথবা উপপত্নূপে গ্রহণ করার জন্য নয় শর্তলোকি মোহর প্রদান করে বিয়ে করে আনবে তার কাছ থেকে টাকা নিয়ে নয় আল্লাহ আল্লাহতালা স্ত্রীকে অধিকার দিয়েছেন যে বিবাহের আগে স্ত্রীকে মোহর প্রদান করে বিয়ে করে আনতে হবে সুতরাং আল্লাহতলা সুরা নেসাই বলছেন ওয়াল মোহসানা তো মিনান إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم ووحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محصنين غير مسافحين فما استمتعتم به منهن فآتوهن وجورهن فريضة الله قلت أوليك تنريغون باتيت أرشوكول كي بباهو كراتمات جنب ويدو كراتم এই শর্তে যে শর্তটা কি তোমরা তাদেরকে নিজ সম্পদের বিনিময়ে বিবাহের মাধ্যমে গ্রহণ করবে। নিজের সম্পদের বিনিময়ে বিবাহের মাধ্যমে গ্রহণ করবে নিজের সম্পদের বিনিময়ে বিবাহের মাধ্যমে গ্রহণ করবে এ নয় যে আবার টাকা পয়সা দিলাম চলো ঘরে ওঠো তা না বিবাহ মন্ধন। কারো সঙ্গে চুক্তি করে নিয়ে তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী যে বাস ফ্রেন্ড করতে করতে চলো ঘর সংসার পাতি একে বলছে ব্যক্তি স্বাধীনতা মানবতার অধিকার যে যা ইচ্ছা সে করবে কেউ যদি কুকুর হতে চায় কুকুর হয়ে থাক তোমার বলার কিছু অধিকার নেই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 চব্বিশ নম্বর আয়াত পঁচিশ নম্বর আয়তে বলছেন সুতরাং তোমরা তাদের তাদের মানে মহিলাদের মহিলাদের অভিভাবকের অনুমতিক্রমে মহিলাদের পরিবারের অনুমতিক্রমে বিবাহ করো দেখেন এখানে অভিভাবকের শর্ত কোনো মহিলা নিজে নিজে বিবাহ করতে পারে না দেখে দেখে অভ্যাস হয়ে গেল বাস এক বা একজনের সাথে বগুল দাবিয়ে বেরিয়ে গেলো দিয়ে কোটে গিয়ে বিয়ে পড়ে নিল কাগজ দেখালো দেখো আমরা স্বামী স্ত্রী খালাস মাফি ডর মাফি খো ডর নেই কোনো ভয় নাই দেখো আমার বুকের পাটা দেখো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 মুন্সীকে পঞ্চাশ টাকা দিয়ে করেছ কোন কাজের কাছে না পারে তার সংসার ব্যবচারের সংসার যাই হোক মোট কথা আল্লাহ বলছেন তাদের মালিকের অনুমতি ক্রমে বিবাহ করোহন ও বেল মারফ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 আল্লাহ তারা জানতেন যে রকম ঘটনা জাহিলি যুগে ঘটছে বিরতির পরে আবার বাকি কথা ইনশাআল্লাহ বলবো প্রিয় দর্শক মন্ডলী সাথে থাকুন কাছে থাকুন ইনশাআল্লাহ আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মাদের সাল সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই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 ছাড়া ফানিকা হুহা বাতিলুন বাতিল তার বিয়েটা বাতিল বাতিল বাতিল তার বিয়ে বিয়ে না ব্য অভিভাবকের অনুমতি না নিয়ে বিয়ে করেছো কোটে গিয়ে করেছো কোন মোল্লা মুন্সীকে পঞ্চাশ টাকা দিয়ে করেছ কোন কাজের কাছে না পারে কোন রকম বিয়েটা কাগজ না যে সংসার ব্যবীচারের সংসার যাই হোক মোট কথা আল্লাহ বলছেন তাদের মালিকের অনুমতি ক্রমে বিবাহ করোহনা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 আল্লাহ তালা জানতেন যে এইরকম ঘটনা জাহিলি যুগে ঘটছে আচ্ছা বর্তমান মেয়েরা বর্তমান আধুনিক যুগের আধুনিকারা যে আচার আচরণ প্রদর্শন করছে এটা আধুনিকতা না কি এটা সেকেলে তার মানে পর্দা প্রথা সেকেলে না আধুনিকতাটা শেখেলে সেখেলে মানে কি সেই কালের পুরনো রক্ষণশীলতা আপনারা বলুন ইনসাফ করে পর্দা প্রথাটা কি সেকেলে না আধুনিকত্ব যা বলছে যে এটা আধুনিকতা যারা তাদের প্রথাটা সেকেলে আধুনিকত্ব সেকেলে কেন বলুন তো বর্তমান যে আধুনিকত্ব আলোক্রাপ্তা যার দেহে যত আলো লাগবে সে তত আলোকপ্রাপ্তা আর সে তত আধুনিকতা তাই না আমরা বলছি আধুনিকতা সেকেলে কারণ ইসলাম আসার আগে মেয়েরা এইভাবেই ন্যাংটা ঘুরে বেড়াতোলা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 তখন বুঝতে পারবে যে কি করেছিলাম বুঝতে পারলেন সময় কাছে এসেছে পরের কথা পরে বলবো ইনশাল্লা দর্শক মন্ডলী আমাদের সঙ্গে থাকুন আগামী প্রোগ্রামেও থাকবেন আশা করি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 তখন তাকে কি করতে হবে তখন ডাকবেন তাকে না তখন তাকে প্রথমেই উপদেশ দেবেন ফায় হানছে না তখন তাকে বিছানা ত্যাগ করবেন ওয়াহুর হন্না ফিল্ম আপনি তার বিছানায় শোবেন না শাস্তি স্বরূপ তারপরেও মানছে না দিক থেকে কি বসাও সালিস বসাও ওর পরিবারের শ্বশুর শাশুড়ির বা অন্য কেউ থাকলে পরে ডাকো আপনার পরিবারের কেউ থাকুক দিয়ে সালিশ করুক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 আল্লাহ তালা আমাদেরকে পানাহ দেখ এইরকম অপবিত্র সংসার থেকে আমার যেন এইরকম অপবিত্র সংসারে না থাকি ও সাল্লবীন মোহাম্মদ আল আলহি ওয়াসভাই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 কোথা থেকে মাধ্যমে অহির মাধ্যমে যা বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন যেই ব্যবহার ব্যবহার করতে